কারণ আপনি আর প্রথমে আসুন আপনি যদি হানাফিতে দেখেন দেখবেন যে তারা বলেছেন যে খবর একজন বর্ণনাকারী হাদিসকে খবর ওয়াহেদ বলা হয় মানে যেই হাদিসটা একজন বর্ণনাকারী বর্ণনা করেছেন তাকে কি বলা হয় খবরুল ওয়াহেদ বলা হয় তাকে তারা যে খবরুল কি হবে না মানে যোগ্য হবে না তিনটা শর্ত পূরণ করা পর্যন্ত তারা এক করেছে তাদের মধ্যে কি রয়েছে যে তিনটি শর্তের কথা তারা উল্লেখ করেছেন এই তিনটি শর্তে খবর ওয়াহেদ কি হবে না যদি এই শর্তগুলো পূরণ না হয় এই বাদতের মধ্যে খবরে ওয়াহেদ দলিল হবে না এক নম্বর শর্ত বন্ধুক সেটা হল যে পরিপন্থী যে বক্তব্য দিয়েছে বক্তব্যের পরিপন্থী কাজ যদি তিনি করেন তাহলে বাতিল হয়ে যাবে তার রেওয়ার কি করা যাবে না করা যাবে না এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে সেটা হলো একজনের বর্ণনা হলে গ্রহণযোগ্য হবে না এটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না হাদিস হিসেবে গ্রহণযোগ্য হবে না তিন নম্বর সত্য আল্লা বিপরীত হতে পারবে এই তিনটি শর্ত পূরণ করে একটি খবরে তিনটি শর্ত পূরণ করা যাবে একটি একটি মাস জন্য তারা এই শর্ত তিনটি শর্ত পূরণ করে একটি খবর ওয়াহেদ দিয়ে দলিত দিতে পারবে না আর বাকি শর্ত বাকি দুটি শর্ত আমি বললামই না একটা কারণ হচ্ছে যখনই আপনি বলবেন যে তখন আমি বলবো যে এই খবর কেয়াস বক্তব্যের সাথে আমরা নিজেদেরকে মজবুত করতে পারি শক্তিশালী ভাবে ধরতে পারি নবীর সাল্লা ইসলামের হাদিসকে গ্রহণ করতে পারি নবী সুন্দাকে গ্রহণ করতে পারি সমস্ত কিছুর উদ্ধারে আসতে পারলে তাহলে আপনি দেখবেন যে আপনি বিচ্ছুত হবেন না এটাই হচ্ছে কামতের একমাত্র পথ এটা হচ্ছে অচল থাকার জন্য দিনের উপর শক্তিশালী থাকার জন্য একমাত্র পথ যে বলছি আপনি দিনের উপর শক্তিশালী থাকতে পারবেন আমার বন্ধুগণ তাই এই শূন্যকে আক্রি তোলার জন্য চেষ্টা করেন ইসলামকে ধরতে পারবেন